বাংলা মানবতা সমাধান দূরের বংকাশের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি মেহমান বানানোর মধ্য দিয়ে আমাদের এই যাত্রা পরি সমাপ্তি গঠন আহমিনিয়া রব্বাল আলমিন সম্মানিত ভাই বোনেরা সুরাত উন্নয় থেকে আমরা আলোচনা করেছি এবং অন্যায়ভাবে মাল ভক্ষণ করা যাবে না মাল অর্জন করা যাবে না অন্য মালকে নিজে নেওয়া যাবে না এই প্রসঙ্গে আমরা আগে আলোচনা করেছি একই আয়াত সেটা হলো এবং নম্বর আয়াতের আমরা এখন রয়েছি আমরা এই আয়াতের বাকি অংশ এখন ইনশাল আপনাদের সামনে এক্সপ্লেইন এক্সপ্লেন করবো যতটুক আল্লা সুখান হাত তৌফিক দেন আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করবে না নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে বড়ই মেহরবান দয়াবান আর যেই ব্যক্তির সীমা লঙ্ঘন করে অথবা অন্যায় করে এই কাজগুলোকে করবে আমি আল্লাহ অতি সত্তর তাকে জাহান নামের মধ্যে প্রবেশ করাবো আর এটা আল্লাহ জন্য খুবই সহজ আমার ভাইয়েরা আমার বোনেরা এই বডিটা আল্লাহ তপনাকে দিয়েছেন এটা আল্লাহ তাল পক্ষ থেকে একটা আমানত এই বডির মালিক কিন্তু আপনি না এই বডির মালিক হলেন আল্লাহ নিজে আল্লাহ ইস দা ওনার অফ ইউর বডি নট ইয়র সেল আল্লাহ বলছেন يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعَدًا عَلَيْهِ حَقًّا فِي التَّورَاتِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ نِشْتُوِيَ اللَّهِ মোমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন আপনি বিক্রি করেছেন আল্লাহ কিনেছেন জান্নাতের আর তাওরাত বিনিময়েছেন আল্লাহ করেছেন আল্লাহর সঙ্গে করেছেন তার সুসংবাদ আপনি গ্রহণ করুন দেন ইস্যু ইজ আপনার বডির মালিক আপনি নন ইউ ইউন দ্য বডি আপনি যদি নিজেই নিজের বডির মালিক হতেন দেন এই বডিটা কথা শুনতোটা আপনার কথা শুনতো তাহলে আমরা কেউ বড়া হইতে চাইতাম না উই আর গেট উইড বডি ডাজন টু মি ডাজন টু ইউ আমাদের চুলগুলো পেকে যায় মাথা থেকে চুল পড়ে যায় আমাদের শরীরের শক্তি কমে যায় হয়ে যায়, হার্ট রোগে হয়ে হয়ে যায় রোগের আমরা যদি আমার কথা শুনত তাহলে আমার বডি আমি যেরকম চাইতাম সেরকম থাকত আমরা সব সময় চাই ইয়াং থাকি শরীরে শক্তি থাকুক দেখতে সুন্দর লাগুক চামড়াগুলো ঘষমস হয়ে না যাক চল্লিশ ওভারের বয়স গেলে কত ঝামেলা বাড়ে মানুষের বোঝা যায় যে বডির মালিক আপনি না আপনি আমি যদি বডির মালিক না হই মালিক কে আল্লাহ আল্লাহ সব হ্যা বডি কে যেভাবে ব্যবহার করতে বলবেন আপনি সেইভাবে ব্যবহার করবেন দ্য আল্লাহ ইউর বডি টু বিভ টু ইউজ দা সেম ওয়ে কারণ মালিক তো আল্লাহ একজনের কাছে যদি কোনো মাল আপনি বিক্রি করে দেন এবারে আপনার সেখানে কোনো এখতিয়ার থাকে না যখন ওই ব্যক্তির দরকার হবে সে এসে কালেক্ট করবে ইউ আর ওনলি দ্য কেয়ার টেকার আপনি এটার কেয়ার টেকিং করছেন আপনি এটাকে সুপারভাইজার হিসাবে সুপারভাইজ করছেন সেজন্য আল্লাহ বডিকে সময় সময় দিয়েছেন যে বড়িটা পৃথিবীতে থাকবে। যখন শেষ হয়ে যাবে আল্লাহ ব্যবস্থা করবেন কিন্তু আপনি আপনার নিজের মরণের কারণ হতে পারবেন না নিজে কি নিজে কিল করতে পারবেন না ইউ ক্যান কমিট সুইসাইড ইস আরাম কেন পারবেন না কারণ আমি আগেই বলেছি কারণ এই বডির মালিক আল্লাহ এমন কি। আল্লাহ যদি মরন আমার জন্য ভালো হয় তাহলে আমাকে মরণ দেয় যদি মরণ আমার জন্য ভালো হয় তাহলে তুমি আমাকে মরণ দাও আর যদি জীবন আমার জন্য ভালো হয় আমাদেরকে শিখাইছেন অনেকে জীবনের ব্যাপারে হতাশ হয়ে যায় অনেকে জীবনের মূল্য জানে না অনেকে ইমোশনাল হয়ে যায় নিজেরা আত্মহত্যা করে সুইসাইড করে কোন ইমোশনাল কারণে মেল ফিমেল কোনো রিলেশন ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অসুবিধা হয়েছে তারা বিষ খেয়ে মারা যায় তারা গলায় দড়ি দেয় তারা সুইসাইড করে কোনো দেখা যায় ট্রেনের নিচে গিয়ে পড়ে যায় কোন জায়গা থেকে কোনো বিশাল কোন ব্রিজ থেকে ঝাঁপিয়ে সাগরে পড়ে যায় এই যে কানাডায় মন্ট্রিয়ালে গিয়েছিলাম টরেন্টোতেও গিয়েছিলাম টরেন্টোতে এক জায়গায় দেখি যে আপনার তিনতলা চারতলা রাস্তা আছে একদম উপরের তালার রাস্তা যেটা ওই রাস্তা একটা ব্রিজের মতো আর কি যেহেতু নিচে আরো দুই তিন তলার রাস্তা আছে ব্রিজের দেখতে ওখানে গিয়ে দেখা গেল যে উপরের তালার যেটা আপনার ওভারপাস এখানে ব্রিজের মত তো রেলিং এর উপরে আরো বড় উঁচু করে নেট দেওয়া আছে ওখানে মানুষ উঠতে পারা ভেরি ডিফিকাল্ট জিজ্ঞেস করলাম যারা আমার সাথে ছিল রে ভাই এখানে এটা দিছে কেন আবার তা বল হুজুর সমস্যা হলো কি এই রেলিং এর উপর দিয়ে লাভ দিয়ে পড়ে অনেকে আত্মহত্যা করতে চায় সুইসাইড করতে চায় এরকম ঘটনা কয়েকটা ঘটছে তো সরকারের বিরুদ্ধে কোর্টে কেস হয়ে গেছে যে সরকার মানুষের সেফটি সিকিউরিটি মেনটেন করছে না এই জন্য এখানে আরও বড় উঁচু করে নেট দিয়ে দেওয়া হয়েছে যাতে করে এখান থেকে কেউ ঝাঁপ দিয়ে পড়তে না পারে দেখেছেন অনেক মানুষ এভাবে নিজের জীবনকে শেষ করে দিতে চায় নিজের জীবনকে সে ধ্বংস করে দিতে চায় তো ইসলামী শরিয়াত এটাকে নাই আপনি তো নিজের ইচ্ছায় দুনিয়াতে আসেন নাই আল্লাহ এমনি কোনো তোমরা কি মনে করছো যে তোমাদেরকে দুনিয়া তো সুইসাইড স্কট নামে এক গ্রুপ বের হয়ে গিয়েছে পাকিস্তানে হোক ইন্ডিয়ায় হোক প্যালেস্টাইনে হোক সিরিয়াতে হোক এখানে হোক সেখানে হোক নিজের শরীরে বোমা রেখে মানুষকে মারার জন্য তারা সুইসাইড স্কোয়াডে চলে যাচ্ছে আল্লাহ তিন্তু এইভাবে এটা আপনাকে জায়েজ করেন না হ্যাঁ কোনো এক্সেপশন এটা থাকতে পারে ডিফারেন্ট ইস্যু ডিফরেন্ট ওলা আমার এই ব্যাপারে মতামত দিতে পারেন কিন্তু এজ এ হোল ইন জেনারেল পিপুল ক্যান ডু দ্যাট আনলেস এন স্পেসিফিক সিচুয়েশন ইস ডিফারেন্ট আমি ওই ডিটেল আলোচনা এই টেলিভিশনের টক শোতে এটা যাওয়া আমার ঠিক হবে না টেলিভিশনের এই ডিসকাশনে আমার যাওয়া ঠিক হবে না এইটা আমাদের এই বর্তমান জামানোর জন্য একটা বিরাট ডিফিকাল্টিস তাহলে আমরা এটা বুঝলাম আমার ভাইয়েরা আমার বোনেরা আমার শরীরের মালিক আমি নিজে না আমার শরীরটাকে আমি লুক আফটার করব, আমার শরীরটাকে আমি দেখাশোনা করব, আমার শরীরটাকে আমি আল্লাহর নিয়ম অনুযায়ী রাখব। আমার পুরো শরীরের প্রত্যেকটার একটা একটা হক একটা একটা নিয়ম একটা একটা বিষয়কে আল্লাহ সুভায় না হওয়া তাহলে আমাকে বলে দিয়েছেন সেটা আমাকে মানতে হবে আল্লাহ নবী বলে দিয়েছেন যেমন আমার শরীরকে লুকাফ্টার করার জন্য আমাকে ঘুমাতে হবে আল্লাহ নবী বলেছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা তোমার শরীরের একটা হক তোমার উপরে আছে এই হককে তোমাকে মানতে হবে এই হক যদি তুমি না মানো তাহলে তুমি তোমার শরীরের হকের খেলাফি করলে এটা তোমার জন্য উচিত হবে না সমানিত ভাইরা সুইসাইড আত্মহত্যা করা কেন জায়েজ নয় এই সম্পর্কে আমরা আলোচনা আবারও কন্টিনিউ করব কিন্তু এর মধ্যেই ধুয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইসা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্বিধায় তার পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন পরিচর্যা সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্য পুজতে পারে না শেখ আখতার মাদানী আসুন रसुल सल्लामेर रेखे जावा श्रवणर माध्यम निजे ईमान तुम एवं रियजुस्लहर दर्शे थकून देखाजी सोमवार बुधवार और शुक्रवार रे एगारोटे बांगलेशे और एगारोटाय भारत पिसल সমাজ গুলোকে যারা মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে মহিলাদের দেখুন বাংলায় যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান আমি মোহাম্মদ বদরুদ্দানি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায়ের আশেদিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় আসসালামাইকুম আহমতুল ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়াতের আলোচনার বিষয় ছিল আমি আপনাদের খেদমতে উল্লেখ করেছি নিজেরা নিজেদেরকে এই জন্য মারতে পারবো না যেহেতু বডির মালিক আমি নই দেখেন যদি কেউ মরে যায় কাটি করে যে আপনার শরীরকে মানে বিভিন্ন ভাবে আঘাত করে জামা কাপড় ছিঁড়ে ফেলে এটাকে একটা আমানত আপনার কাছে আছে এই আমানতের আপনি খেয়ানত করবেন না আপনার চোখটা একটা আমানত আপনার হাত আমানত আপনার পা আমানত আপনার হোল বডি আমানত এই আমানত যদি আপনি খেয়ানত করেন তাহলে আমার খায়েন হিসেবে না অধীন আমাদেরকে করে দিয়েছিল উই ডিড নট হ্যাভ এনি অপশন টু ডু উই হ্যাভ টু লিসন টু দা ম্যান বা ফ্রি উই ক্যান টোকআলা وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون اليوم اسكر يوم الدين كي نختمو على افواههم मुखের উপরে মোহর মেরে দিবেন الله تكلمون ايديهم হাত কথা বলবে وتشهد ارجلهم پا সাক্ষ্য দিবে بما يكسبون আমরা যা কিছু করেছি যারা হতাশ হয়ে আত্মহত্যা করে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহর রহমান থেকে আল্লাহর মাসি থেকে তোমরা কখনো কখনো হোপলেস হবে না নেভার এবার কারণ যারা আল্লাহর মহাসী আল্লাহর দয়ার থেকে হোপলেস হয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত যতই দুশ্চিন্তায় পড়েন যতই আপনার যাই হোক আল্লাহ তো আছেন আপনি সবর করবেন আপনি আত্মহত্যা করবেন কেন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো ইমোশনাল ইস্যু হতে পারে সবর করে যান চুপচাপ পড়ে থাকেন কিন্তু নিজেরা নিজেদেরকে আমরা কতল করতে পারি না নিজেরা যেমন এর বিস্তারিত আলোচনা আরো পরে আসবে আর একজন কে হত্যা করোনা এ ব্যাপারেও অনেকে ব্যাখ্যা করেছেন অনেকে বলেছে নিজেরা নিজেদেরকে হত্যা করবে না দুই ধরনের ব্যাখ্যা এসেছে আপনি আর একজন কতল করার কোনো হক রাখেন না ইউন্ট হ্যাভ নো রাইট টু কি যেই ব্যক্তি অন্যায় কোনো ইনোসেন্ট পার্সন হত্যা করলো কিল করলো সে যেন ইন্টায়ার হিউম্যানিটিকে সে কিল করলো সবাইকে সে মেরে ফেললো আর যদি কোনো জীবনকে বাঁচতে আপনি সাহায্য করেন বাঁচাতে সাহায্য করেন তাহলে ইন্টায়ার হিউম্যানিটিকে আপনি বাঁচালেন তাহলে দেখেন আপনি যারা হত্যা করে সন্ত্রাসীরা হোক অন্যরা হোক অন্যায় যে যাকে মারে গুলি করে অমুক হয় তমুক হয় এই হয় সেই হয় এগুলো সব অন্যায় হচ্ছে এবং এই হত্যা যে হচ্ছে এই হত্যা আপনি কি জবাব দিবেন কেয়ামতের ময়দানে আপনি একজন হত্যাকারী হিসেবে কেলার হিসেবে আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের কাছে চলে যাবেন তখন আপনি কি জবাব দিবেন নিজেকে যদি আপনি হত্যা করেন তাও একজন কিলার হিসেবে আপনি নিজেকে নিজে হত্যা করেছেন এমন কি ইনতেহার যেটা আত্মহত্যা যেটা এটাকে আল্লাহ হারাম করেছেন আল্লাহনবীও হারাম করেছেন খাইবারের যুদ্ধে কি হলো দেখা গেল এক লোক মুসলমানদের পক্ষ হয়ে খুব জিহাদ করতেছে জিহাদ করতে করতে অনেক শত্রু কে সে মেরেছে এরপরে নিজে তার আহত হয়ে গেছে আহত হয়ে এত বেশি ব্যথা তার করতেছে সহ্য করতে পারে নাই সে তার বুকের মধ্যে তার তরবারে দিয়ে নিজে আত্মহত্যা করেছে আল্লাহনবীকে যখন এই কথা বলা হলো সাহায্য নিয়ে থাকেন যেমন আজকে আল্লাহ সুবাহ এটা নিয়েছেন তাহলে দেখেন আমরা যেন নিজেদের ব্যাপারে যেন সবসময় সাবধান থাকি আমরা যেন নিজেরা নিজেদের জীবনকে শেষ করে দিতে হবে নিজেরা নিজেদেরকে কিল করে ফেলতে হবে সুইসাইড স্কোয়ার যেতে হবে এরকম চিন্তা কেউ কোন সময় যেন আমরা না করি কারণ আল্লাহ এটাকে হালাল রাখেন নাই পৃথিবীর অবস্থা বড়ই দোদুল্যমান বাতিল কোনটা হাবেল আর কোনটা না বেল সব এখতালাত হয়ে গেছে আজকে আমরা বুঝতে পারি না কোথায় কি করতে হবে কিন্তু এটা হলো বেসিক প্রিনসিপল আর ব্যাপার যখন জটিল হয় তখন ওলা কেরামদের তারা বসে এটাকে শর্ট আউট করুক আমরা নিজেরা যেন নিজের হাতে কোন সময় দায়িত্ব তুলে না নেই নিজেরা যেন নিজেদের ক্ষতি করে না ফেলি এটা আমরা সবসময় খেয়াল রাখবো কারণ আমার জীবনের মালিক আল্লাহ আমারিফাইস এর মালিক আল্লাহ বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মরণ আমার দা শেখ অফ আল্লাহ রব আলমিন রব আলমিন আল্লাহ জন্য আমার নামাজ আমার কুরবানি আমার ইবাদ আমার হায়াত আমার মৌত সব যেন আল্লাহ সুবাহর জন্যই হয় এই জন্যই আল্লাহ তালা আমাদের জন্য আমাদের জীবনকে দিন ভালো মনে করবেন যতদিন বেনিফিশিয়াল মনে করবেন যত যতদিন সুইটেবল মনে করবেন আল্লাহ তত দিন আমার জীবন যেন রাখে যেদিন আমার জীবন আর আমার জন্য সুইটেবল না মরণটা আপনার আমার জন্য সুইটেবল আপনার আমার জন্য বেনিফিশিয়াল আমরা ইমানের সাথে আছি খেলাসের সাথে আছি তয়াতের সাথে আছি এসানের সাথে আছি ভালো অবস্থাতে আছি আল্লাহরুল্লা আলমিন এরকম খাতেমা বেল খায়ের যেন আমাদেরকে নসিব করেন তার জন্য আমরা চেষ্টা করতে হবে তার জন্য আমরা সব সময় আল্লাহ আসান কাছে দোয়া করতে হবে আল্লাহর এই নিয়ম যারা মানবে না এরপরও নিজেদেরকে মেরে ফেলবে আত্মহত্যা করে ফেলবে সুইসাইড করে ফেলবে আর অন্যায় ভাবে মানুষের মাল খাবে তাদের সাজা কি হবে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে ক্রসিং দ্য বোর্ডার ওয়জুলমা এবং ওয়ান্নায় ভাবে জুলুমের বসবতি হয়ে এরকম কাজ করে ফেলবে আমি আল্লাহ অতিশত্তর সত্তর তাকে জাহান্নামে দিয়ে দেব আর এটা আল্লাহর জন্য খুবই সহজ দেখেন যে নিজে আত্মহত্যা করলো এমনি তো কষ্টের মধ্যে দিয়ে মরণ হলো এই কষ্ট তার শেষ হবে না জাহান্নামের মধ্যে আরো বড় কষ্ট তার জন্য ওয়েট করতেছে সেখানে আরো কষ্ট তার আছে এই কষ্ট কষ্ট না আরো কষ্ট আছে সেই তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আর এই জাহান্নামে তাকে চিরদিন অবস্থান করতে হবে আমার ভাইরা। আমার বোনেরা তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ সুফহানা হুয়া তালা আমাদের জীবনকে কত মূল্যবান করে তৈরি করেছেন কত ইম্পর্টেন্ট করে তৈরি করেছেন কত প্রেশাস, আপনার আমার জীবন আপনার আমার জীবনকে আমি ইচ্ছা করলেই নষ্ট করতে পারবো না আর একজন মানুষের জীবন ইচ্ছা করলেই আমি নষ্ট করতে পারবো না কারণ এই এখতিয়ার আমাকে আল্লাহ সুফহানা হুয়া তালা দেন নাই এই ইখতিয়ার আমাকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি দেন নাই দৈনিক দুই চারটা গলায় দৌড়ে দেওয়ার খবর পাওয়া যায় বিষ খাওয়ার খবর পাওয়া যায় এইটার খবর পাওয়া যায় আত্মহত্যার খবর পাওয়া যায় কেউ ট্রেন দিয়ে থেকে লাভ দিয়ে পড়ে কেউ বাসের নিচে পড়ে কেউ এইটা করে সেইটা করে নানানভাবে শত শত মানুষ দৈনিক নিজেরা নিজেদের জীবনকে নষ্ট করে দিচ্ছে আপনার জীবন এত কম মূল্য বা যে এটাকে আপনি যেন তেন করে নষ্ট করে ফেলবেন আমার ভাইরা আমার বোনেরা জীবনের মূল্য আসুন আমরা বুঝতে শিখি জীবনটা আল্লাহর দেওয়া আল্লাহর এ আমানতের আমরা হেফাজত করি আল্লাহর আমানতের খেয়ানত যেন আমরা কখনো না করি তাহলে আজকের এপিসোডে আমরা যে আলোচনা করলাম আমার ভাইয়েরা আমার বোনেরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে আমাদের নিজের শরীরের মালিক আপনি আমি নিজে নই উই আর নট দ্য ওন আর ফর ওন বডি আল্লাহ রবুল্লা আলমিন যেহেতু এটার মালিক যেন আল্লাহর মুরজি মোতাবেক আল্লাহর ইচ্ছা মোতাবেক আল্লাহর উইল মোতাবেক আপনার শরীরটাকে আপনি ব্যবহার করবেন আল্লাহ যখন আপনার শরীরকে লুক্টার করতে বলেন তখন করবেন যখন নামাজ পড়তে বলেন তখন নামাজ পড়বেন আল্লাহ যখন যা করতে বলেন আপনি তখন তা করবেন তাহলে আপনার বডিটাও সুন্দর থাকবে আল্লাহও খুশি থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মরণ যখন ভালো আমাকে মরণ দিও জীবন যখন ভালো আমাকে জীবিত রেখো আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের এই দোয়াকে কবুল করেন আবারও আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কোরআনের আয়না ইনশাল আলোচনায় আল্লাহ রবীন্দিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল Shall we আমি আপনারা দেখছেন মানুষের প্রতি মানুষের অধিকার आमी के दिये, जानार जुन्न देखोन, उधिकार। उधिकार और सन्ध्यादे छंग समाधान जरा हताश तल कुरान ये पृथ्वी बुके सब चेजिटी बल्लाते মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি